মানবতার সমাধান الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضلله ومن يضلل فلا هادي له والصلاه والسلام على اشرف الانبياء وسيد المرسلين نبينا محمد وعلى اله واصحابه اجمعين بيس تي في সম্মানিত السلام عليكم ورحمة الله وبركاته দর্শক মন্ডলী আমরা আলোচনা শুরু করেছিলাম এলিম শিখার প্রয়োজনীয়তা ফায়দা আর না শেখার ক্ষতি এই বিষয়ে আমরা দুটি পর্বে আলোচনা করেছি আজকে তৃতীয় পর্বে আমরা এসেছি আজকে শুরু করতে চাই একটা হাদিস নিয়ে রসুল্লাহ সাল্লি আসাল্লাম সাহাবাই কলামকে এলিম শিখার জন্য সাংঘাতিকভাবে উৎসাহিত করেছেন তিনি অনেক অনেক উৎসাহিত করেছেন সাহাবাই কালাম এমনি উৎসাহিত ছিলেন এরপরে রসুল উল্লাহ সাল্লা আলসালাম তাদেরকে আরো উৎসাহিত করেছেন তিনি একবার বললেন তোমাদের মধ্যে কে আছরেরই মদিনার বাইরে একটা জায়গা আছে বান সেখানে যাবে সেই প্রান্তরের মধ্যে দুটো অত্যন্ত দামি উঁট আছে প্রত্যেক সকালে সেখানে গেলেই এই দুটো উঁটকে তুমি পেয়ে যাবে দুটো অত্যন্ত দামি উঁট আর দামি উঁটের লক্ষণ হচ্ছে উটের কাঁধের উপরে যে উঁচু থাকে এই উঁচু স্কন্দটা যত হাই থাকে আর দেশে সেই উঁটের দাম তত বেশি সেটা তত হাই কোয়ালিটির উঁট কে যাবে ওখানে প্রত্যেকদিন সকালে দুটো করে উঁট পেয়ে যাবে এরকম আর এই উঁটগুলো পাওয়ার জন্য তাকে কোনো লড়াই করতে হবে না কোনো গুনার কাজ করতে হবে না গেলেই ফ্রি অফ কস্ট হাদিয়া পেয়ে যাবে কে কেরিয়াছ বলো তো দেখি প্রত্যেকদিন সকালে সেখানে যাবে আর এরকম দুটা দামি উট পেয়ে যাবে এরকম যদি পাওয়া যায় তোমরা নিতে সবাই রাজি আস তোমাদের মধ্যে কে কেরিয়া আছো এরকম দুটো উট পেতে সহবাহিকেরাম বললেন ইয়ার আসল আল্লাহনু হাবুজা আলিকা আমরা সবাই তো চাই সেটা এরকম সুযোগ পেলে কে ছাড়বো আমাদের মধ্যে তখন তিনি বলেন দেখো তোমরা যদি মসজিদে এসে তোমাদের কেউ দুটি আয়াত পড়ে দুটি আয়াত শিখে কোরআনে পাকে সুন্দর করে দুটো আয়াত পড়াকে শিখে তাহলে মনে রেখো এই দুটো উঁটের পরিমাণ বা তার চেয়ে বেশি লাভজনক বিষয় সে অ্যাচিভ করবে অর্জন করবে তিনটি আয়াত পড়লে তিনটি উঁট বা তার চেয়ে বেশি কল্যাণ সে হাসিল করলো চারটি আয়াত যদি শিখে চারটি উঁট সে গেল বা তার চেয়ে বেশি কল্যাণ অর্জন করলো এবং এভাবে তিনি বললেন যতগুলো আয়াত শিখবে ততগুলো উঁট বা তার চেয়ে বেশি তুমি হাসিল করতে পারবে এইভাবে তিনি সবাইকে নামকে উৎসাহিত করলেন আল্লাহর ঘরে বসে দিন শিকার কাজটা কোরআন হাদিস এবং দিন শিকার কাজটা এত জরুরি এত ফায়দা এখন উটের মোকাবেলায় এই এত বড় পুরস্কার স্বভাবের কথা মানুষের কাছে তো প্র্যাকটিক্যালি যদি কেউ দুইটা উঁট পেয়ে যায় আর এদিকে দুটা কোরআন আয়াত তেলাবাদ করা যায় তেলাবাদ শিখা যায় মানুষ তো অবশ্যই পরে দেখা যাবে এটাই মানুষের চাহিদা কিন্তু আল্লাহ বলেছেন মানুষ যদি বুঝত দুনিয়ার মাল নগরটার থেকে আল্লাহ তালার কাছে আখেরাতেদের জন্য যেটা থাকে সেটাতে কত বেশি কল্যাণকর আলমাল দুনিয়া তু সালে হায়াতু আকর্ষণ আছে ঠিক এগুলা তো অত্যন্ত ক্ষণস্থায়ী আকর্ষণ ক্ষণস্থায়ী টিকসাই হবে এগুলোর আর বাকিয়াত হাত বাকিয়াত হাত দীর্ঘস্থায়ী কাজগুলো। দীর্ঘদিন ধরে আল্লাহর কাছে থাকবে খাইরুন খাইন্দা রবির কাছে তোমার রবের কাছে এই দিনের বিষয়গুলো দিনের আমলগুলো এত দীর্ঘদিন ধরে তার পুরস্কার এনজয় করা যাবে এত বেশি পুরস্কার আল্লাহ তার কাছ থেকে আসবে এত বেশি পাওয়ার আশা সেখানে আছে তোমাদের আজকে হয়তো সেটা বুঝে আসছে না এই জন্য আমরা দুনিয়াকে প্রায়োরিটি দিতে গিয়ে আমরা ওই দিনটাকে একদম গুরুত্বহীন মনে করে ফেলি এই জন্যই দিনের জ্ঞান অর্জন আমাদের কাছে একেবারেই অপ্রয়োজনীয় হয়ে গেছে দুনিয়ার একটা ডিগ্রি অর্জন অত্যন্ত জরুরি হয়ে গেছে কারো ছেলেপেলে যদি পরীক্ষা ফেল করে ফেলে ভালো রেজাল্ট না করতে পারে বড় উঁচু ডিগ্রিধারী না হতে পারে খুব কষ্ট লাগবে কিন্তু যদি দিনের জ্ঞান মিস করে ফেলে নামাজ যদি না পড়ে পর্দা যদি না করে হারাম খাওয়া শুরু করে হারাম ইনকাম করে আমাদের এমন কোনো অসুবিধা লাগে না দুনিয়ার প্রায়োরিটি এত বেশি হয়ে গেছে আমাদের সবাই আন্ডারস্ট্যান্ডিং ছিল ডিফারেন্ট আলী রাজি আল্লাহ বলেন তোমাকে পাহারা দেবে ও আন্ত মাল আর ধন সম্পদ হলে তোমার যেটি হচ্ছে এই মালকে পাহারা দেওয়া এলেম তোমাকে পাহারা দিবে আর মাল থাকলে তুমি মাল পাহারা দেওয়া লাগবে তাহলে কে কোনখান দিয়ে নিয়ে যাবে জানো নাকি আর এলমের আরো ফজিলত হচ্ছে এলেম হচ্ছে হা কেম মাল মাহকুম আলাইহে এলেম হচ্ছে শাসন কর্তার মতো মানুষকে শাসন করবে এমন যন্ত্র এমন মাধ্যম হচ্ছে এলেম ওয়াল মাল মাহকুম আলাইহে মাল হালাল কি হলো কিনা হারাম হলো কত খরচ করা যাবে কত রকম করা যাবে না মাল হচ্ছে প্রজার মতো মালকে অন্য কেউ গাইড করতে হবে পরিচালনা করতে হবে আর এলএম পরিচালনা করার জন্যই এসেছে আর এলম খরচ করলে কমে না আরো বাড়ে আর মাল খরচ করলে কমে যায় এলএমের বৈশিষ্ট্য হচ্ছে তুমি যত এলএম চর্চা করবে যত লোকদেরকে শিখাবে যত দান করতে থাকবে তত মাসা আল্লাহ এলিমের বরকত বাড়তে থাকবে এমন একটা জিনিস এমন একটা নিয়ামত এই জন্য যারা ভালো আলেম হতে চান তাদেরকে এলিম শিখতে হবে আবার শিখাতে হবে পড়াতে হবে পড়তে হবে পড়াতে হবে তার মানে এলিমের মধ্যে কমতে চলে আসবে এলিমের মধ্যে ঘাটতে শুরু হয়ে যাবে ভুলে যাওয়া শুরু করবে মানুষ আর মাল দিলে তো স্বাভাবিকভাবেই কমে বেচাকেনি করলে কমে যাচ্ছে খরচ করলেই কমে যাচ্ছে এলিম খরচ করলে কমে না তুমি এলেমকে অগ্রাধিকার দাও গুরুত্ব দাও জুবাই রেবিন আবিবাক্কে রাজিউল্লাহ আনু বললেন আমি ইরাকে ছিলাম আমার পিতা আমাকে লিখলেন আলাই কাবিল সন্তান তুমি এলেমকে গুরুত্ব দিয়ে শিখ তুমি যদি গরিব হয়ে যাও অর্থাৎ তোমার অর্থনৈতিক কষ্ট থাকে অসচ্ছলতা থাকে তাহলে এলেম তোমার জন্য মালের ভূমিকা পালন করবে এটা তোমার জন্য সম্পদ নিয়ে আসার সোর্স হিসাবে ব্যবহার করতে পারবে তুমি যে লোকদেরকে শিক্ষা দাও তাহলে তুমি আলহামদুলিল্লাহ তোমার সোর্স অফ ইনকাম চলে আসবে এলেম তোমার জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে ফেলবে আর যদি মনে করো তোমার যথেষ্ট সম্পদ আছে তোমার এলিম তোমার জন্য কর্মসংস্থানের জন্য ব্যবহার করতে হবে না তাহলে তোমার জন্য জামাল হয়ে যাবে তোমার জন্য একটা সৌন্দর্য বাড়িয়ে দেবে তোমার জীবনের তোমার জীবনকে আরো আলোকিত করে দেবে এলেম যদি তোমার থাকে তুমি যদি অর্থ টাকা পয়সার দিক থেকে তুমি কষ্টে থাকো তাহলে এলেম তোমাকে টাকা পয়সা জোগাড় করে দেবে আর যদি তোমার টাকা পয়সার কষ্ট না থাকে টানাটানি না থাকে তাহলে এলেম তোমার কাছে থাকলে এ এলেম তোমার জন্য সৌন্দর্য বর্ধনের কারণ হবে তোমার আল্লাহ তাল কাছে দুনিয়া এবং আখেরাতে সম্মান অনেক বেড়ে যাবে এটা জামাল হয়ে যাবে তোমার জন্য এভাবে রসুল্লাহ সাল্লু আসম উৎসাহের শেখার জন্য সাহবাইকার আমি উৎসাহিত করেছেন দর্শক মন্ডলী আমরা এখন একটা বিরতির দিকে যাচ্ছি আপনারা ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আল্লাহ তালা যায় দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আমল করলেই কি কি যতক্ষণ না শর্ত শর্তপূর্ণ হয় জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায় बुजुन, निती माला जार कारण इसलम सारा विश्व जनप्रिय हो उठे देखूल मौलिक ज्ञान आज रत साढ़े आठ टे पुन सम्प्रचार सकाल सारे पीस टी बांगल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 সাহাব আরেদানুল্লাহ আলিম আজমাইন এলিম শিখার কাজটাকে জেহাদের চেয়ে কম ফুল না কম গুরুত্বপূর্ণ এক সকাল এক সন্ধ্যায় এলম শিখতে যাওয়া এলেম শিখার জন্য ব্যয় করা আল্লাহর রাস্তায় জেহাদে একটি সকাল এবং সন্ধ্যায় ব্যয় করা সমান স্বভাবের কাজ নয় এরকম যে ব্যক্তি মনে করে তিনি বলেন সেই ব্যক্তির নাকাসা আকলু হু আউ আমার বিশ্বাস সেই ব্যক্তির ওপিনিয়ন তার মতামত ত্রুটিপূর্ণ তার আকল ঠিক নাই যে ব্যক্তি আইলিম শিকার কাজকে জাহাজের সমান মর্তবর মনে করে না সেই ব্যক্তির আকল ঠিক নাই এই বক্তব্য করছেন দিচ্ছেন আবুদারদার আরেকটি হাজি রসুল্লাহ সাল্লি সাল্লাম এই কথা বলে দিয়েছেন তিনি বলেছেন যে ব্যক্তি আমার এই মসজিদে আসে এলেম শিখার জন্য হয় শিখবে অথবা শিখাবে এই উদ্দেশ্যে আল্লাহ তালা তাকে আল্লাহ রাসায় জেহাদ করে মুজাহিদ যে সবাব পেয়ে যায় সেই মর্তবা সেই মর্যাদা এবং সেই সবাব আল্লাহ তালা তাকে দান করেন হাদিস এবং এই হাদিসের কারণে সাহাবাইকার আমার আন্ডারস্ট্যান্ডিং ছিল সাহাবাই কেন মনে করতেন যে দিন এলেম শিখার কাজটা অতিব গুরুত্বপূর্ণ যেভাবে জেহাদের কাজ গুরুত্বপূর্ণ বলেছেন হে লোকেরা তোমরা এলিম শিখ এলিম শিখার কাজটা করা আল্লাহ তোমাদের মধ্যে এবং এলিম শিখার কাজ একটা বড় ইবাদত হবে এলিম শিখার চর্চা করতে গেলে ডিসকাশন করতে গেলে আল্লাহ তালাকে তাসবির করলে যেভাবে এদিকে তাসবির করলে স্বভাব হয় সেরকম স্বভাব আল্লাহ তালা দান করবেন এবং যে সমস্ত মশলাগুলো খুব জটিল ব্যাখ্যা বিশ্লেষণ গুলো খুঁজে খুঁজে বিভিন্ন কিতাব থেকে বের করার কষ্টকর কাজটা আল্লাহ কাছে কষ্ট করার কাজটা হয়ে যাবে। এভাবে আলিম আজমাইন এলিম শিখার কাজকে গুরুত্ব দিয়েছিলেন নিজে এবং নিজের পরিবার পরিজনকে শেখানো এভাবে আমাদের সালফে সালেহীন চেষ্টা করেছেন রহমতুল্লাহ আলাই তিনি একজন বড় মোহাদ্দেশ ছিলেন মুসাইব রাজি আনহু একজন বড় তবে ছিলেন আলেম ছিলেন ছাত্র রাস্ত তার কাছে শিখতে তিনি বয়ান করতেন দাস দিতেন আলেম শিখাতেন আবদুল্লাহ আমি একজন ছাত্র ছিল তিনি কয়েকদিন আসেননি মিস করেছেন ক্লাস এবং পরে আসছেন কয়েক বেশ কয়েকদিন পরে এবং তার চেহারা খুব কষ্টের ছাপ আসে তিনি জিজ্ঞেস করলেন আবদুল্লাহ তুমি কেন এতদিন আসনি কোথায় ছিলে। তুমি ঠিক আছো তো তখন তিনি বললেন ওস্তাদ আমার তো একটু অসুবিধা হয়ে গেছে আমার স্ত্রী ইন্তিক করে ফেলেছেন যার ফলে আমাকে থাকতে হয়েছে বাড়িতে এবং আমি আসতে পারিনি লেট হয়েছে তখন তিনি তার পিতে হাত বলেই সান্ত্বনা দিলেন ক্লাসে বসলেন তিনি ক্লাসের শেষে বললেন যে তুমি কি এরপরে বিয়ে শাদি করেছ তিনি বললেন অর্থাৎ আমাকে মেয়ে বিয়ে দেবে কে বহু কষ্ট একটা করেছিলাম আল্লাহ তালা তাকে নিয়ে গেছেন আমি অর্থনৈতিকভাবে আমার স্বচ্ছলতা নেই এবং আমি তেমন ধনী নই ধনী নই বিধায় আমাকে সহজেই তো লোকেরা কন্যা দেবে না আমি বিয়ে সাথে প্রস্তাব করলে সহজেই সাড়া পাব না তখন তিনি বাসার শেষে বললেন তাহলে আমার বিবাহের উপযুক্ত কন্যা রয়েছে যে কন্যার জন্য উময়া তলিফার সন্তান ছেলের জন্য রাজকুমারের জন্য প্রিন্সের জন্য আমার কাছে প্রপোজাল এসেছে আমি সেটা না আমি তোমার কাছে বিয়ে দিলাম তুমি আমার কন্যাকে বিয়ে করবে তিনি খুশিতে রাজি হয়ে গেলেন আকদ হয়ে গেল এবং তিনি তার বিবির সঙ্গে ঘর করলেন রাত্রে সেখানে থাকলেন পরের দিন সকালে তিনি কাপড় চাপড় রেডি হচ্ছেন বাইরে যাওয়ার জন্য তার নববুদ্ধ বলছেন সাইদব মুসাইব রহমতুল্লা আল্লাহর মেয়ে বলছেন আপনি কোথায় যাচ্ছেন তিনি বলেন তোমার পিতার আসরে গিয়ে বলবো ওনার থেকে আমি জ্ঞান শিখবো বিয়ে করেই পরের দিন ছুটি ছাড়াটা নিচ্ছেন না এলমের এত শখ এত খেয়াল স্ত্রী বললেন এখানেই থাকেন আমার পিতার জ্ঞান সব আমার কাছে আছে হাদি যেগুলো শিখবেন ফেকের কিতাব যেগুলো শিখবেন আল্লাহ তালা আমাকে শিখিয়ে দিয়েছেন সব আমি আপনাকে শিখাই দেব সব এখন আজকে থাকেন ঘরে চিন্তা করে দেখেন মুসাই রহমতুল্লাহ আলী এভাবে তার কন্যাকে এলএম শিখিয়েছেন আমরা আফসোসের বিষয়ে ব্যস্ততার অজুহাত দিয়ে আমরা অনেক সময় ছেলে মেয়েকে এগুলো শিখাই না আর শিখালেও কিছু ছেলেদেরকে শিখাই মেয়েদেরকে বোধ আমরা গুরুত্ব কমিয়ে দেয় অথচ উভয়ের জন্যেই জ্ঞান অর্জন করা ফরস আমাদের সালফে সালাহিনরা ছেলে মেয়ে উভয়কে জ্ঞান শিখিয়েছেন ইমাম্মা আলিক রহমতুল্লাহ আলী যখন দার্স দিতেন অনার সামনে মতন পড়ত ওনার ছাত্ররা ভুল করলে তিনি কারেকশন করবেন একটু দূরে পড়ছে তিনি হয়তো একটু হয়ে গেছেন কানে কম শোনেন উনি ঘরের সামনে বসতেন দার্স দেওয়ার জন্য সামনে অনেক শত শত ছাত্র থাকত আর ওনার পিছনে ওনার ঘরের দরজার পিছনে মেয়ে বসে থাকতেন কান খাড়া করে শুনতেন যখন কোনো ছাত্র কোন হাদিস ভুল বলত ভুল পড়ত তখন ইমাম মালিকের কন্যা দরজা আওয়াজ দিতেন এরকম করে আওয়াজ শুনে ইমাম মালিক বলতেন এ ভুল হয়েছে ঠিক করে পড়ো এভাবে আমাদের সালফেস রাহীন মেয়েদেরকে ইস্যামি জ্ঞান শিখিয়েছেন আমাদের সমাজে দেখবেন যা কিছু ওয়াজ নসিহত বয়ান ইত্যাদি মসজিদগুলোতে হয় প্রায়ই পুরুষদের জন্য হয়ে যায় খুব কম গ্রামে মহিলাদের জন্য দিন শিখার ভালো ব্যবস্থা আছে মকতাবের পরে পথে আর কোন ব্যবস্থাই নেই ইদানি অবশ্য আলহামদুলিল্লাহ একটু শহরে বন্দরে বিশেষ করে কোন কোন গ্রামেও কিছু চর্চা শুরু হয়েছে বাট স্টিল এ বিগ নাম্বার হিউজ নাম্বার আউট অফ টাচ তাদের কোন সুযোগ নেই ইসলামী জ্ঞান শিখা এই জ্ঞান শিখা মায়েদেরকে আমাদের মহিলাদেরকে বাড়াতে হবে কারণ আমাদের ছেলে ছেলেমেয়েরা মাদের কাছ থেকে বেশি জ্ঞান শিখে মাদের কাছ থেকে জ্ঞান না শিখলে আমাদের ক্ষতি হয়ে যাবে ছেলে ছেলেমেয়েগুলোর বাবা তো কম সময় দিতে পারে বাইরে বাইরে কাজে থাকতে হয় মার মধ্যে যদি জ্ঞান বেড়ে যায় ইসলামের নূর ঢুকে যায় দিনের জ্ঞানের নূর ঢুকে যায় সেটা বাচ্চারা খুব সহজেই পেয়ে যাবে আর মা যদি মূর্খ থেকে যান দিনের জ্ঞানে তাহলে বাচ্চারা শুরুতেই এই ইসলামিক জ্ঞানের তালিমকে মিস করে ফেলল সুযোগকে মিস করে ফেলল এই মেয়েদেরকে জ্ঞানে তালিম দেওয়া মেয়েদেরকে দিনের জ্ঞান দেওয়া আরো বেশি জরুরি আরবি কবি বলেছেন তাইবার আরবি কবি বলছেন মা তো সেল্ফ হার একটা মাদ্রাসা মা একজন মা হচ্ছেন একটি মাদ্রাসা কারণ তার মাধ্যমে আল্লাহতালার ছেলে মেয়েগুলো কে আনবেন দুনিয়াতে আসবে তারা মায়ের মাদ্রাসা যদি ভালো দিন শিখতে পারে মাকে যদি তুমি শিখাই দিতে পারো তাহলে মা হয়ে গেল একটা মাদ্রাসা এবং এই মাদ্রাসা একটা জাতি উপহার দিবে সুন্দর জাতি মায়ের ছেলে মেয়েগুলো সুন্দর জ্ঞান নিয়ে বেরিয়ে আসবে এই মেয়েদের ইসলামী শিক্ষা অত্যন্ত জরুরি মেয়েদেরকে বড়ো হলে শিক্ষা দেওয়ার জন্য মহিলা শিক্ষিকার দরকার আছে এই জন্য অনেক মা বোনদেরকে জ্ঞান চর্চা করতে হবে সরাসরি মাদ্রাসায় টিচিং করার জন্য না হলেও নিজেদের বাড়িতে বসে একটা ছোট্ট সার্কেল হতে পারে সেখানে আমাদের নিজেদের পরিবার সদস্যরা থাকতে পারে আশেপাশের লোকেরা আসতে পারে পুরুষরা আসতে পারে তারা বসলো ঘরের সিটিং রুমে মহিলারা ভিতরে পর্দার সাথে ভেতরে রুমে বসলো এরকম সিস্টেম করে করে যদি আমরা পাড়ায় পাড়ায় কোনায় কোনায় যদি আমরা এইভাবে দিনের ছোটো ছোটো মাদ্রাসা চালু করে দেয় সপ্তাহে একবার তালিম করি দুইবার তালিম করি ফেকের কিতাব তালিম করি মাসালা মাসাইলগুলো মহিলাদের পাক না ফাঁকি মাসালাটা জটিলতা সেখানে আসে এগুলোকে শিখানোর ব্যবস্থা করা হয় আদব কায়দাগুলো শেখানো হয় একটু কিশোর একটু বড় হওয়ার পরে আমাদের মধ্যে যারা একটু লেখাপড়া করেছে আমাদের মা বোনেরা যাদের লেখাপড়া একটু ভালো আছে কোরআন তেলাওয়াত শিখেছেন তারা নিজেদের ঘরের মধ্যে চালু করে দেন আশেপাশে যারা আপনাদের বঞ্চিত আছে কোরআন তেলাও তাদেরকে শিখান দিনের মাসালাগুলো দিনের বিশাল খেদ হয়ে গেলো আপনি অনেক মর্তব্য ফজিলতের কাজ করলেন খাই রুকানোর আনা আল্লা বাহু তোমাদের মধ্যে ওই লোকটি উত্তম যে ব্যক্তি নিজে কোরআন শিখে আর আরেকজনকে শিখায় এই কাজটার আপনি জড়িত হয়ে যান শিখেন অথবা শিখান কোন কোন হাদিসে এসেছে তুমি শিখো অথবা শিখাও কোন কোনো সাহাবেকের পক্ষ থেকে এরকম অনেকগুলো আশার বর্ণিত আছে যে তুমি শিখো অথবা শিখাও কমপাকে পাশে গিয়ে শুনো বা কায়দা ছাত্র না হলেও মদরিসে বসে শুনো গলা তখন রা বে আনফা তাহলে চতুর্থ হইও না তাহলে ধ্বংস হয়ে যাবে অথবা পঞ্চম ব্যক্তি হয়ে না যে কোনোদিনে এলিমের মদরিসে এসে শুনেও না দুটো কথা ফতাহালাক তাহলে হালাক হয়ে যাবা বরবাদ হয়ে যাবা তাই সুযোগ আছে আমাদের মা বোনদের এত ফজিলতের কাজে জড়িত হওয়ার আর একটি হাজি সে রসুল্লাহ সাল্লামে সাদ করেছেন লা হাসাদা ইসনাইন দুটো বিষয়ে হালাল হাসাদ আসে হালাল হিংসা আছে। এছাড়া আর কোন জায়গায় হিংসা হালাল না হিংসা বলতে পজিটিভ সেন্সে নেগেটিভ সেন্সে না কাউকে আল্লাহতালা এলেম দিয়েছেন এবং তিনি এলেম অনুযায়ী আমল করেন লোকদেরকে শিখান নিজের আমল করেন কোরআন শিখেছেন পড়েন এবং সেটা আমল করেন সেটা দেখার পরে আরেকজন যদি বলে যে আমি এরকম শিখতে পারতাম দেখো কাউকে সুন্দর কোরআন তেলাওত করছে কি সহি আল্লাহ তাহলে তোমার মনে চায় যে সুন্দর করে শিখেন তেলাওয়াত করেছেন আমল করেন নিজের বাস্তবেও আমল আছে আল্লাহ আমি যদি এরকম হতে পারতাম এটা হালাল এটা আসলে হিংসা না নিজে তার হলো তার চলে যাক তার পরিবর্তে আমি পেয়ে যাই আপনি এরকম কিছু ওই অবশ্যই করেন না আমি ভালো করে শিখে ফেলি করেন না আর যে ব্যক্তিকে আল্লাহ তালা একটু ধনবান করেছে ধনীবান ইয়েছেন মাল দৌলত দিয়েছেন আর সে ব্যক্তি এই মাল দৌলতকে নিজের জন্য খরচ করা পাশাপাশি মানুষের জন্য অনেক খরচপত্র করে মানুষকে হাত পাতলে দিয়ে দেয় দিনের কাজে খরচ করে মসজিদের কাজে খরচ করে মাদ্রাসার কাজে খরচ করে এম খানার কাজে খরচ করে এইরকম দেখে আপনার মনে হচ্ছে আল্লাহ আপনি যদি আমাকে এরকম মালদার বানাতেন আমি বেশি করে আপনারা কতই না ভালো হতো তবে তারটা শেষ হয়ে যাকে এরকম হিংসা করবেন না যে তারটা আমার কাছে চলে আসুক না তারটা থাকুক আল্লাহ তুমি আমাকে যদি দিতা এইরকম হিংসা এই দুই কাজে হালাল আছে জায়জ আছে আর অন্য কাজে উৎসাহিত করা হয় নাই একদিনে খুব দামি গাড়ি হাঁকিয়ে চলছে আমার ওই গাড়ি হতো এই লোভ ভালো না কিন্তু দিনের কাজে দিনে এলিমের কাজে আর ধনমাল মাল আল্লাহর রাস্তায় খরচ করার কাজে এরকম তামান্য করাটা জাহেজ আছে দর্শক মন্ডলী আমাদের এলিম শিকার ফায়দা আর না শিখার ক্ষতি সংক্রান্ত আলোচনায় আজকে আমরা এখানে শেষ করছি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন কবুল করুন আমনের জন্য আল্লাহ তালা তৌফিক দান করুন এলিম শিখার জন্য তৌফিক দান করুন اللهم إنا نصلك علما نافع ونعوذ بك من علم لا ينفع بارك الله فيكم والسلام عليكم ورحمة الله وبركاته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 मुक्त दान कर रेखे स्रष्टाचाल करते हैं प्लीज टी मानवतार समाधान ডোনে জাকাত পাঠিয়ে দিন টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা রোড বার্মিংহামি ব্যাংক ডবল জিরো এইট থ্রি সুইফ বিআইসি কোড আই বিও বি জিবি ডাবল টু আই ব্যান পাউন্ড অ্যাকাউন্ট জিরো ডাবল ইউরো অ্যাকাউন্ট নাম্বার ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিন অ্যাট মানবতার সমাধান